পার ফল গুলো মাখনের চেয়ে নরম মধুর চেয়েও মদু পাতা গুলো সবচেয়ে কমল কাপড়ের চেয়ে কোমল কিছু নদী দুধের যার স্বাদ কখনো বদলায় না কিছু সরবের যারা পান করবে তাদের তৃপ্তি মিটবে কিছু নদী পবিত্র মধু কিছু নদী সতেজ পানির যে ফলমূল তারা চাইবে তাই তাদের খাবার যে পাখির গোস্ত তারা খেতে চাইবে তাই তারা পাবে তাদের পানীয় হচ্ছে তার ও সুজীবত দ্বীপকা ফুল তাদের পেয়ালাগুলো স্বচ্ছ সোনার উপর তৈরি এর ছায়া এত বড় যে দ্রুত গতির কোন অসরহী একশো বছর ধরে সেই ছায়া থেকে বের হতে পারবে না এর বিশালতা এত বেশি যে জানাতের সবচেয়ে নিচু অবস্থানে যে থাকবে তার রাজত্বে যেসব দেওয়াল ভবন আর বাগান থাকবে সেগুলো পার করতে হাজার হাজার বছরে লেগে যাবে এর তাবু আর শিবিরগুলো গুলো যেন মুখ একে একটা প্রায় ষাট মাইল লম্বা এর ভবনগুলোতে রুমের উপর রুম তাদের নিচ নদী বয়ে যায় এগুলোর উচ্চতা যদি জানতে চান তাহলে আকাশের যেসব উজ্জ্বল তারকা দেখা যায় সেগুলোর দিকে তাকান চাঁদের মত তাদের বয়স হবে তেত্রিশ মানব জাতির পিতা হজরত আদম আলি হাসাল্লামের অবয়বে তারা সেখানে শুনবে তাদের পবিত্র স্ত্রীতের গান তার ছেলে ভালো হচ্ছে সেখানে তারা ফেরেস্তা আর নবীদের কণ্ঠ শুনতে পাবে হচ্ছে হবে পূর্ণ যৌবনা তাদের অঙ্গ প্রত্যেক যৌবনের উন্মাদনা চড়াতে থাকবে সে যদি তার সৌন্দর্য দেখায় তাহলে মনে হবে চেহারা যেন সূর্য খেলে গেল তার হাসি তালো জম তাদের ভালোবাসা হবে দুই আলোর মিলন কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে তার স্ত্রী যদি দুনিয়াতে তার সৌন্দর্য অপৃত করতো তাহলে পৃথিবী ও মহাবিশ্বের মাঝে যা কিছু আছে সবকিছু সুন্দর ভাব দিয়ে পূর্ণ হয়ে যেত সব সৃষ্টি তার প্রশংসা করতো পূর্ব পশ্চিম সব তার সৌন্দর্য অলঙ্কৃত সব চোখ কেবল তারই দিকে ফিরে থাকত সূর্যের আলো যেমন তারার হারিয়ে যায়। তার যেত। পৃথিবীর বুকে সৌন্দর্য চিরঞ্জীব সেই মহান সত্তা এক আল্লাহর বিশ্বাসী হতো তার মাথার অবকুণ্ঠন পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে তার সব কিছুর চাইতে ভালো সময়ের সাথে সাথে কেবল তার সৌন্দর্য বাড়তেই থাকবে নাবের নার সন্তান জন্ম মাসিক এগুলো থেকে সে হবে মুক্ত থেকে পবিত্র তারা পোশাক কখনো জীর্ণ হবে না তার সৌন্দর্যের তার কাছে যায় এমন কোন পোশাক হবে না তার স্বামী কখনো তার কাছ থেকে বিরক্ত হবে না স্ত্রীর মনোযোগ কেবল তার স্বামীর থাকবে সে তাকে ছাড়ার কাউকে চাইবে না স্বামীর ছাওয়া পাওয়া কেবল তাকে ঘিরেই হবে দুজন দুজনকে নিয়ে থাকবে সর্বোচ্চ স্বস্তি ও নিরাপত্তায় মানুষ কিংবা চিন্তার মধ্যে থেকে কেউ তাকে কখনো চুয়ে দেখেনিম ভাবে দেখা যাবে যেভাবে দুপুর গলায় সূর্য দেখা যায় কিংবা মেঘ মুক্ত আকাশে যেভাবে চা দেখা যায় এক আহ্বানকারী ডেকে বলবে হে জাম্নাতবাসী তোমাদের সুমহান আল্লাহ তাকে দেখার জন্য ডাকছেন কাজেই তাকে দেখতে আস তারা বলবে আমরা শুনলাম ও মানলাম তারা সবাই যখন প্রশস্ত পতাকায় চড়া হবে মহামহিম আল্লাহ চেয়ার আনতে বলবেন আলুর মেম্বার আসবে আরো আসবে মুক্তি সোনার উপার মেম্বার জান্নাতের সবচেয়ে অধিকারী কস্তুরি চাদরে বসবে আর তার উচ্চ যারা থাকবে তারা তা দেখবে যখন তারা সবাই আয়ুষ করবে এবং বসবে তখন আহ্বানকারী ডেকে বলবে জান্নাতবাসী আজ তোমাদের সঙ্গে আল্লাহর এমন এক সাক্ষাৎ হবে যেখানে তিনি তোমাদের পুরস্কার দেবেন তারা বলবে আবার কি পুরস্কার इतिमदे चेहरा के उज्जवल करें भलो कहर पाल्ला के बारी करें जहार नामिया जानना प्रवेश करी और के बाकी आरोप এমন অবস্থায় হঠাৎ করে পুরো জাম্নাত জুড়ে আলোর যাবে তারা তাদের মাথা উঁচু করে অবাক বি একবার জান্ন উত্তর বলবে হে আল্লাহ আপনি শান্তি আপনা থেকে শান্তি আসে আপনি সুমহান সব সম্মান আর মহত্ব আপনারই সুমহান আল্লাহ তখন তাদের দিকে তাকিয়ে হাসবেন তারা কোথায় যারা আমাকে না এটাই হচ্ছে সর্বোচ্চ দিন তারা সবাই তখন উত্তর দেবে আমরা সন্তুষ্ট আপনি আমাদের পর সন্তুষ্ট হয়ে যান তিনি বলবেন হে জান্নাতবাসী আমি যদি তোমাদের পর সন্তুষ্ট না হতাম তাহলে আমার জাম্নাতের অধিবাসী তোমাদের করতাম না তারা সবাই সমস্যুরে বলবে আপনার চেহারা দেখান যখন তুমি এটা করেছ ওটা করেছ তিনি তখন তাদেরকে তাদের দুনিয়ার কিছু খারাপ কাজের কথা মনে করিয়ে দেবেন তখন সে বলবে হে প্রভু আপনি কি আমাকে ক্ষমা করবেন তিনি বলবেন অবশ্যই আমার ক্ষমা ছাড়া তুমি জানো তার এই